श्री श्री रामकृष्ण कथाम श्री म कथित श्रीरामकृष्ण दक्षिणेश्वर मंदिर पंचदश पर गृहस्थ और कर्मजोग ठाकुर श्री श्री भवतारिणी श्री श्री राधा और दाद शिवर पूजा শেষ হইল ক্রমে ভোগারতির বাজনা বাজিতেছে চৈত্র মাস দ্বিপ্রহর বেলা ভারী রৌদ্র এইমাত্র জোয়ার আরম্ভ হইয়াছে দক্ষিণ দিক হইতে হাওয়া উঠিয়াছে পুত সলীলা ভাগীরথী এইমাত্র উত্তর বাহিনী হইয়াছেন ঠাকুর আহার আনতে মধ্যে একটু বিশ্রাম করিতেছেন রাখালের দেশ বসিরহাটের কাছে দেশে গ্রীষ্মকালে বড় জলকষ্ট মণিমল্লিকের পুত্রী ঠাকুর শ্রী রামকৃষ্ণ বলিতেছেন দেখো রাখাল বলছিল ওদের দেশে বড় জলকষ্ট। তুমি সেখানে একটা পুষ্করিণী কাটাও না কেন তাহলে কত লোকের উপকার হয় তোমার তো অনেক টাকা আছে অত টাকা নিয়ে কি করবে তা শুনেছি তেলিরা নাকি বড় হিসাবই সাথে সাথে ঠাকুরও ভক্তগণ হাস্য করিলেন মনিলাল মল্লিকের বাড়ি কলিকাতা সিন্দুরিয়াপটি সিন্দুরিয়াপটির ব্রাহ্ম সমাজের সাম্বৎসরিক উৎসব উপলক্ষ্যে তিনি অনেককে নিমন্ত্রণ করিয়া থাকেন উৎসবে ঠাকুর শ্রীরামকৃষ্ণকে নিমন্ত্রণ করিয়া থাকেন মনিলালের বরাহনগরে একখানি বাগান আছে সেখানে তিনি প্রায় একাকী আসিয়া থাকেন ও সেই সঙ্গে ঠাকুরকে দর্শন করিয়া যান মনিলাল যথার্থ হিসেবি লোক বটে সমস্ত গাড়ি ভাড়া করিয়া বরাহনগরে প্রায় আসেন না ট্রামে চাপিয়া প্রথমে শোভা বাজারে আসেন সেখানে শেয়ারের গাড়িতে চাপিয়া বরাহনগর আসেন অর্থের অভাব নাই কয়েক বৎসর পরে গরীব ছাত্রদের ভরণ পোষণের জন্য এককালে প্রায় পঁচিশ হাজার টাকার বন্দোবস্ত করিয়া দিয়াছিলেন মনিলাল চুপ করিয়া রহিলেন কিয়ৎক্ষণ পরে এ কথা ও কথার পর কথার পিঠে বলিলেন মহাশয় পুষ্করিনের কথা বলছিলেন তা বললেই হয় তা আবার তেলি ফেলি বলা কেন भक्तरा केह केह मुख टिपिया हास ठाकुर हास